মানবতা সমাধানোর পল বি লমদুলিল্লামিন সলাাত ওসসালাম সঈদুলমুর সলীন নবীন মোহাম্মী ওসহব আজমাইন ও মন্তিন্দিন আম্মা বাদ ফুজবিলিসমিল্লাহমানুর রহিম আসা আলু আজিমিফোনা রবিহ সৌদরি কৌল সম্মানিত ভাতৃ মন্ডলী আল্লাহ ফকর্বুল আলম যাবাহকরবুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের দায়ত দান করেছেন আল্লাহ যাবতীয় প্রশংসা জিয়ালাহকরবুল আলমিন কোরআনে করিম নাজল করেছেন এবং তা দিয়ে অসংখ্য মানুষকে জাহান্নামে রাস্তা থেকে ফিরিয়েছেন সলাহুল সালাম নাজুল হুফিনাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের ওপর যাকে আল্লাহ পাক কোরআ করিমের ব্যাখ্যাদানের জন্য রাসুল করে প্রেরণ করেছেন আমরা তাফসির করব সুরায় নাবার এই সুরায় নাভা রাসুল্লাহামের মক্কি জীবনে নাজল হয়েছে এতে চল্লিশটি আয়াত রয়েছে আর এর আসল বিষয়বস্তু মক্কার যুগে যে সব সুরা নাজল হয়েছে সেসবের যেমন আকিদা সম্পর্কে বিষয় যে কোরআনে করিম সম্পর্কে হোক অথবা রসল সাল সারা সম্পর্কে হোক আর বিশেষ করে হেয়ামতের কথা তে উল্লেখ করা হয়েছে আল্লাহ পাক আলমিনের সাথে মানব জাতিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাকের যে যেসব ক্ষমতার বহিঃ প্রকাশ রয়েছে পাকের সৃষ্টিতে সেসব আল্লাহ পাক উল্লেখ করেছেন আল্লাহ পাকের অনুগ্রহ উল্লেখ করেছেন আল্লাহ পাকের সাদ করছেন ইসমিল্লাহ রহমান রাহিম আম্মায়াতসা আলম লোকেরা কোন বিষয়ে একে অন্যকে জিজ্ঞাসা করে তা আলা মানে একজন অপরজনকে জিজ্ঞাসা করা আর সা আলা মানে একজন জিজ্ঞাসা করা শুধু কেউ জিজ্ঞেস করছে আম্মায়াতসা আলম আম্মা আসলে ছিল আম্মা আলিফ সহ ছিল এরকম জায়গায় আনের পরে অথবা মিনের পরে যদি মা আসে আলিফ তাকে হজফ করা বৈধ রয়েছে আরবি আল্লাহ আল্লাপাক বলছেন আম্মা ইয়াতাসা আলুন তারা কি বিষয় সম্পর্কে পরস্পরকে জিজ্ঞেস করছে আনিন নাবাইল আজিম আল্লাপাক তারপরে বলছেন যে মহাসংবাদ সম্পর্কে মহাসংবাদ সম্পর্কে দুটি মত রয়েছে তাস্তিরকারদের একটি হচ্ছে যে কেয়ামত অর্থাৎ কেয়ামত সম্পর্কে এরা জিজ্ঞেস করে আর আরেকটি তাস্তির হচ্ছে আল কোরআন মহাসংবাদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে মহাসংবাদ এসেছে আল্লাপাকের দিনের সংবাদ আল্লাহ পাকের তহিদ একত্রের সংবাদ আল্লাহ যা বান্দার থেকে আর যা চান না এ বিষয়ে বলে আখ্যায়িত করা হয়েছে পরস্পর যারা জিজ্ঞাসাবাদ করছিল এরা কারা এ সম্পর্কেও দুটি মত রয়েছে একটা হচ্ছে যে কাফেরদের সম্পর্কে বলা হয়েছে যে কাফেররা এই ক্যামত সম্পর্কে অথবা কোরআন সম্পর্কে একে অপরকে জিজ্ঞেস করে যাচ্ছা বলতো এ মোহাম্মদ যে সব কথা বলছে ঠিক এই কোরআন বলছে যে কোরআন নাজল হয়েছে এটা কি ঠিক আর রাসোরামের কাছে এসে ক্যামত সম্পর্কে বলতো তারা চ্যালেঞ্জ করে যে তুমি যে বলছো ক্যামত হবে তো কখন হবে এইরকম জিজ্ঞাসাবাদ বোঝানো হয়েছে আর কোনো কোনো তাফসিরকাররা বলেছেন সাহাবা কেমনি জিজ্ঞেস করেছে রাসোরামকে তাসা আলুন মানে মহমিন রাই জিজ্ঞেস করতো পরস্পরকে বা রাসোরামকে জিজ্ঞেস করেছিল যে ক্যামত কখন হবে বা আল্লাহর দিন সম্পর্কে এটাকে বোঝানো হয়েছে আল্লাহ পাক রব্লাম বলছেন কাল্লা সাইয়া আলামুন কখনো না কখনো এরকম ধারণা ঠিক না যে এই পৃথিবীর পরে ক্যামত হবে না বিচার হবে না জবাবদেহি করতে হবে না এগুলি ধারণা ঠিক না এগুলি হচ্ছে ভ্রান্ত ধারণা সায়া আলামুন শীঘ্রই তারা জানতে পারবে শীঘ্রই তারা জানতে পারবে মওতের সাথেই জানতে পারবে আর যেদিন ক্যামত হবে তা তো অবশ্যই জানতে পারবে তখন আইনুল ইয়কিন হবে চাক্ষুষ তখন দেখবে আল্লাফাকবুল আলমিন তারপরে এরশাদ করে সুম্মাক আল্লাহ সায়া আলামন অতপর আরো বলি যে শীঘ্রই তারা জানতে পারে কোশ্চিন কালো না এই ধারণা ঠিক যে ক্যামত হবে না হিসাব হবে না আল্লাহ সামনে উপস্থিত হইতে হবে না এসব কথা ঠিক নয় বরং সায়া আলামন শীঘ্রই তারা জানতে পারবে আল্লাহাক তারপরে তার যে সৃষ্টিতে বহু কিছু রেখেছেন যাতে নিদর্শন রয়েছে তার সম্পর্কে এরশাদ করতে গিয়ে আলাম না জলিল আর দা মিহাদা আমি কি এই জমিনকে বিছানা বানাই নি বিছানা স্বরূপ করিনি যে বিছানায় যেমন মানুষ আরাম বিশ্রাম করে ঠিক তেমন এই জমিনটা মানুষের জন্য বসবাসযোগ্য করেছেন এটাকে আমি করিনি অলজিবাল আওতাদা এবং পর্বতগুলিকে আমি কি কিলোক অনুরূপ করিনি আল্লাপাক পাহাড় পর্বত সৃষ্টি করেছেন কিলকের মতো এই পৃথিবী নড়বড় করছিল অস্থির ছিল আল্লাপাক এই পৃথিবীকে এই জমিনকে স্থির করার জন্য পাহাড় পর্বতমালা সৃষ্টি করেছেন আর কোনো কিছুকে স্থির করতে হলে কিলোকের প্রয়োজন হয় বিশেষ করে আরবরা যখন মরুভূমিতে কোনো জায়গায় অবস্থান করতে চাইত তখন তারা তাঁবু লাগাতো খেমা আর তাঁবুকে কিলক দিয়েই স্থির করা হয় বাতাসে উড়ে যাবে জোড়াই সৃষ্টি করিনি আল্লাহ পুরুষ করে রেখে দিতেন এই পুরুষদের তাদের অশান্তি আল্লাহাকবে জোড়া জোড়া করেছেন তোমাদেরকে কাজে আল্লাহ নোভাতা এবং তোমাদের নিদ্রাকে কি আমি বিশ্রাম দায়ক করিনি সুবাতা সুবাতার সাব্দিক অর্থ হচ্ছে বিচ্ছিন্ন করা বা দূর করা তো ঘুম বিচ্ছিন্ন করে মানুষকে কাজকর্ম থেকে সমস্ত কাজকর্ম ঘুমাতে গেলে বন্ধ হয়ে যায় আর এছাড়া ক্লান্তি দূর করে এই অর্থেও বলা যেতে পারে যে নিদ্রাকে পাক সোবাত বলেছেন অর্থাৎ বিশ্রাম দায়ী ওয়াজা আল্লাহ আলিবাস আর আমি রাতকে করেছি আবরণ শুরু পোশাকের মতো পোশাক যেমন ঢেকে নাই। ঠিক তেমনি রাত অন্ধকার দিয়ে পৃথিবীকে ঢেকে নেই আর এই সত্যিকার অন্ধকারে আরাম বিশ্রাম হইতে পারে সব সময় যদি আলো হয়ে তো ওই বিশ্রাম না যে বিশ্রামের মানুষের প্রয়োজন রয়েছে আল্লাহ আল্লাপাক তারপর এরশাদ আল্লাহারা মা আশা আর আমি দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম এই দিনকে পাক আয়ুষ মানে হচ্ছে জীবিকা মা আসা জীবিকা যে আপনি উপার্জন করবেন এর মাধ্যম আল্লাহ দিন কেউ করেছেন শুধু রাত হয়ে যদি থেকে সবসময় রুজি রোজগার করা হয়ে সাবান এবং তোমাদের আমি সাতটি সুধির আকাশ বানিয়েছি সাবান শেদাদা সাতটি আকাশ বানিয়েছি যা শেদা দা সাদের বহুবচন অর্থাৎ সুদৃঢ় সুধির আকাশ আমি তোমাদের উর্ধ্বে বানিয়েছি ওয়াজ আল্লাহ সিরাজা ওয়াহাজা এবং আমি আল্লাহ সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ সিরাজ থেকে উদ্দেশ্য হচ্ছে সূর্য আর যা উজ্জ্বল আল্লাহ বলছেন সিরাজা ওয়াহাজা অন্য অন্য আয়াতে রয়েছে আল্লাহ পাক সূর্যকে সিরাজ বলেছেন আর চন্দ্রকে নূর বলেছেন আলো বলেছেন জ্যোতি বলেছেন মহান আল্লাহ তারপর এর সাদ করছেন তার অনুগ্রহ বর্ণনা করতে গিয়ে ও আনজাল্লা আর আমি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি বর্ষণ করেছি মশেরাত এমন মেঘকে বলা হয় যেই মেঘে বৃষ্টি রয়েছে বৃষ্টি বহনকারী এই শব্দটি না হয়েছে আরবদের একটি শব্দ থেকে যে শব্দটি তারা ওই সাবালিকা সম্পর্কে ব্যবহার করত যে সাবালিকা এখন মাসিক ঋতুর বয়সে পদার্পণ করছে তো থেকে এই শব্দটি আল্লাহ আল্লাপা আকরবুল আলমিন কোরআন কামিম উল্লেখ করেছেন যে বৃষ্টিবাহী মেঘমালা হচ্ছে মৌসেরাত আল্লাহ আকরবা যাব সজ্জা যা মানে হচ্ছে মুসুলধর বৃষ্টি বা প্রচুর পরিমাণে বৃষ্টি লেনুখড়ে যাবে হাববা ওয়ানা বা আল্লাহ পাকি বৃষ্টি কেন দিয়েছেন মেঘমালা থেকে যাতে করে তার দ্বারা আল্লাপাক শস্য এবং উদ্ভিদ উৎপন্ন করে এর মাধ্যমে খাদ্যের ব্যবস্থা হচ্ছে মানুষের জন্য মানুষের যে যেসব গৃহপালিত পশু রয়েছে অন্য অন্য আল্লাহাকের প্রাণী রয়েছে সেসবের জন্য গাছপালা উদ্গত হচ্ছে আলফাফা আর ঘন উদ্যান আমি তার দ্বারা বের করি বৃষ্টি না হলে বাগান হতো না গাছপালা হতো না ইন্ডা নিঃসন্দেহে চূড়ান্ত ফয়সালার দিবস চূড়ান্ত মীমাংসার দিবস নির্ধারিত রয়েছে ইয়মায়ুন ফখফিসুর যেদিন সিংহায় ফুক দেওয়া হবে ফতাতুন আফওয়াজা তখন তোমরা দলে দলে উপস্থিত হবে অফতেহসামা ফাঁকানাত আবু আবা এবং আকাশের দরজা খুলে দেওয়া হবে আল্লাহ পাকের যেহেতু বিচার দিবসে নেমে আসবেন জন্য এবং আকাশ হয়ে যাবে অনেক দরজা বিশিষ্ট আকাশ অনেক দরজা তৈরি হয়ে যাবে অসুয়াতিল জিবাল আর পাহাড় পর্বতমালাকে চলমান করা হবে ফাঁকানাত সারাবা আর তা মরিচিকার মতো হয়ে যাবে অর্থাৎ এত মজবুত পাহাড় পর্বত পৃথিবীর সবগুলি মরিচিকা যার কোনো অস্তিত্ব নেই মরিচিকা বলা হয় বালির চর মরুভূমিতে রোদ্রের সময় পানির মতো মনে হয় যে নদী আছে অথবা পানি আছে কিন্তু আসলে পানি না তো কোন অস্তিত্ব থাকবে না মরিচিকার মতো আল্লাপাক করে দেবেন আর পাহাড় পর্বতকে অর্থাৎ কোন অস্তিত্ব থাকবে না আল্লাপাক ধ্বংস করে দেবেন ইন্না জাহান্নামা কানাত মির সাদা নিঃসন্দেহে জাহান্নতে প্রস্তুত হয়েছে আল্লাপাক অবাধ্য নিজের মধ্যে নেয়ার জন্য। এই আবা যা সীমালংঘনকারীদের জন্য স্থল হবে যারা বাড়াবাড়ি করেছে আল্লাহর হক নষ্ট করেছে আল্লাহর বান্দাদের হক নষ্ট করেছে আল্লাহর সৃষ্টির হক নষ্ট করেছে তাদের জন্য এরাই হচ্ছে বাড়াবাড়ি কারি আর এদের জন্যই রয়েছে এই জাহার নাম বাসস্থল হিসাবে লাইয়াজ কোন ওয়ালা সারাবা সেখানে না কোনো শীত তারা আসাদন করবে বা শীতল বস্তু আসাদন করবে ওয়ালা সারাবা আর না কোনো পানিও আসাদন করবে যেই পানি পান করে শান্তি হয় এইরকম পানিও আল্লাহ দেবেন না আর আপনারা দেখছেন বাংলা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 জাহাঙ্গীর আলমের ইসলামের মূল ভিত্তি কারণ सम्मानित भ्रतृमंडल फ आलोचनार दिखे आल्लाक्रब्बुल आलम হবে যারা বাড়াবাড়ি করেছে তারা আর তারা জাহান্নামে আফিহা বারদাহ সেখানে কোন শীতল আসাদন করবে না ওয়ালা সারাবা আর কোন পানীয় আসাদন করবে না যেই পানীয় পান করে শান্তি পেতে পারে অথবা শীতল হতে পারে ইল্লাহ হামিম ওয়াগাসা তবে সেখানে পান করবে ফুটন্ত পানি ওয়াগাসা আর পুজ জাজা ও এফাকা এ হবে তাদের উপযুক্ত প্রতিফল জাজা ফাকা উপযুক্ত প্রতিফল আল্লাহ ফকরবুল আলমিন তাদেরকে দেবেন কারণ তারা এরই হকদার ছিল এইরকমই তারা ছিল পৃথিবীতে এইরকমই তাদের বিচার হওয়ার ছিল কারণ আল্লাহকে তারা অস্বীকার করেছে আল্লাপের একত্রকে অস্বীকার করেছে শিরকের ওপর তাদের মৃত্যু হয়েছে আল্লাহ পাকের দিনের দিকে কখনো ভ্রক্ষেপ করেনি সুতরাং তাদের এটা হচ্ছে পূর্ণ মাত্রায় প্রতিদান এর নহাম হিসাবা কারণ এরা কোনো হিসাব নিকাশের আশা করতো না মানে বিশ্বাস করত না যে আমাদেরকে কখনো হিসাব দিতে হবে জবাবদেহি করতে হবে এটা বিশ্বাস করতো না আর কেউ কেউ রাজা মানে বলেছেন ভয় তাহলে তারা হিসাবের হাদিস এগুলি হচ্ছে বিধান এগুলি আয়াত আর সৃষ্টিগত আয়াত হচ্ছে নিদর্শন আল্লাহ পাক যা সৃষ্টি করে রেখেছেন পৃথিবীতে আর সেসব সম্পর্কে গভীর চিন্তা করলে আল্লাহ সম্পর্কে জানা যেতে পারে সম্পর্কে জানা যেতে পারে তারা আমার আয়াত কে অর্থাৎ লিখিত ভাবে কিতাবাহ আল্লাপাক বলছেন প্রত্যেক বস্তুকে সংরক্ষণ করে রেখেছি কিতাবা লিখিত ভাবে আল্লাহাক লিখিত রেখেছেন এদের কাজ কর্ম সবকিছুকে পাক লিখে রেখেছেন লিখে রেখেছেন কোথায় বা কিসে এ সম্পর্কে দুটি তাফসির এই যে লেখার কথাই আয়াতে বলা হয়েছে সবকিছুকে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছেন গণনা করে রেখেছেন একটি তাফসির হচ্ছে যে এটা লৌহে মাহফুজকে বোঝানো হয়েছে লৌহে মাহফুজ যা আল্লাহ পাকের আসমানের উপরে রয়েছে তাতে সমস্ত মানুষের তকদির লিখা আছে তাতে কোরআনে করিমও লিখা আছে মাজিদ সুরক্ষিত ফলকে কোরআন মজিদ লিখিত রয়েছে আর সেখান থেকে আল্লাহ পাক রব্লা আলমপথ আসমানে নাজল করেছেন বাইতুল ইজা আহ সেটা ছিল কদরের রাতে আর তারপরে সেখান থেকে ২৩ বছরে সাল্লা প্রয়োজন মোতাবেক নাজিল হয়েছে আর কেউ কেউ বলেছেন যে এখানে কিতাবা মানে হচ্ছে কর্মলিপি আমল নামা অকল্লা সাইন আহ সাইন আহ কিতাব আর প্রত্যেক বস্তুকে মানে প্রত্যেকটি আমলকে প্রত্যেক বান্দার প্রত্যেক মানুষের কর্মকে আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে আমার ফেরস্তারা সংরক্ষণ করে রেখেছে আল্লাহ উদ্ধার করবেন আল্লাহ রক্ষা করবেন এক সময় শাস্তি বন্ধ হয়ে যাবে না যারা কুপুরের অবস্থায় মারা গেছে যারা সিরকের অবস্থায় মারা গেছে বড় শির করে যারা ইমান নষ্ট করে মারা গেছে ইসলাম ভঙ্গ করে মারা গেছে তাদের চিরকালের যেহেতু আজাব হবে তাই এই আয়াতে কঠোর বাণী উচ্চারণ করা হয়েছে আল্লাহর তরফ থেকে ফজুক তোমরা আসাদন করতে থাকো এই শাস্তি ফালান আমি তোমাদের শাস্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না ইন্নালিল মোত্তাকিনা মফাজা পক্ষান্তরে আল্লাহ ভিরু যারা যারা সৎকর্মশীল তাদের সম্পর্ক আল্লাহ বলছে নিঃসন্দেহে যারা আল্লাহ ভীরু যারা সংযত পাপ মুক্ত ছিল মাফাজা তাদের জন্য রয়েছে সাফল্য ফৌজ থেকে মফাজা সাফল্য রয়েছে হাদাইকা বা আনা তাদের জন্য বহু বাগান রয়েছে জান্নাতি বা আনাবা আর আঙ্গুরও রয়েছে বা কয়েবা আতরাবা আর তাদের জন্য সমবয়স্কা নব্ব যুগতি রয়েছে আতরাব মানে হচ্ছে সমবয়স্ক একই বয়সের হবে যেমন ৩০ থেকে তেত্রিশ বয়স হবে সরুল্লাহ সাল্লিয়ামের হাদিস তারা জানা যায় জান্নাতি রমণীদের এখানে জান্নাতের হরে কথা বলা হয়েছে কয়েব কাওয়াইব। কাবা তনের বহু কাবা আল্লাহর ঘর কাবাকে কাবা এই জন্য বলা হয় যে সেই ঘর উঁচু সম্মানের দিক থেকে উঁচু আর উঁচু স্থানে রয়েছে এই পৃথিবীতে সেই জন্যই কাবাকে কাবা বলা হয় আর এই রকমই মানুষের পায়ের টাকনাকে টাকনা কেউ গোড়ালিকেও কাব বলা হয় ওয়ারুজোলাক মেলাল কাবায় তোমাদের পাগুলিকে টাকনা পর্যন্ত বা গোড়ালি সহ ধৌত করো তো কাব এখানে কাব মানে কি আমি বললাম যে নব্য যুবতী অর্থাৎ এমন আল্লাহ ফাকরব হরে ইন দিবেন যাদের স্তন নত হবে না বা নতমুখী হবে না ওয়াকান দেহা কাহ আর আল্লাহ ফাকর্বুল পরিপূর্ণ পানপাত্র দেবেন খালি পানপত্র নয় বরং পরিপূর্ণ পানপাত্র দেবেন আল্লাহ ফাকরবুল আলমেন পানীয় নেয়া মতে লায়সমা ওনাফিহা লাগবাওয়ালা কিস দাবা সেখানে কোনো ওয়সার অর্থহীন কথাও শুনবে না যেমন পৃথিবীতে শুনতে হয় আর আজে বাজে কথা থাকবে না প্রতিবেশী খারাপ আপনাকে অশান্তিতে ফেলে রেখেছে সব সময় বাজে কথা বলে কত কি শুনতে হচ্ছে গলা কিসাবা আর না কোনো মিথ্যা কথা শুনবে কত পৃথিবীতে মিথ্যার ছড়াছড়ে কিন্তু সেখানে কোনো মিথ্যা কথাও থাকবে না জ্যা আতা আন হিসাবা এই হবে হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সালাম তোমার প্রতিপালকের পক্ষ থেকে বদলা প্রতিদান আতা আন হিসাবা যা হবে আতা আন হিসাব আতা মানে দান আর হেসাবান মানে যথাচিত যথাচিত দান আল্লাহ ফকরাবুল আলমিন করবেন জান্নাতিদেরকে আল্লাহ ফকরবুল আলমিন তারপর আল্লাহ অমাবাইহমার যা কিছু এই দুইয়ের মাঝে রয়েছে তারও প্রতিপালক বা সে সবেরও প্রতিপালক আল্লাহ যিনি রহমান যিনি পরম করুণাময় লাইম লেকুনা মিন হু কিয়ামতের দিবসে তার সাথে কেউ کتا بولارا تب اللہ پاک جا کے انمتی دیبنکا تو جائل ملائکا اور داڑاب ساری بدھ لن کہو کتا بولتے نا من ازین اللہ رحمان تب دیا اللہ پاک جا کے انمتی دیبن اور سٹھک کتھ بولے কথাও যে বলবে সেখানে আজে বাজে মতো কথা বলবে তর্ক বিতর্ক শুরু করবে না যারা কথা বলবেন আল্লাপাক রব আলের সাথে যারা কথা বলবেন তারা প্রথম আল্লাহ পাকের আল্লাপাকের ক্রমে কথা বলবেন যেমন রাসোর সাল্লা ইসলামের বিচার দিবসের সবচেয়ে তো বড় সাফাত হবে বৃহৎ সাফাত সাফাতে খুব ওজমা তো রাসোরম কথা বলবে মালায়কা সাফাত করবে পরে অন্যান্য অন্য আম্বিয়া রসুলগনের হবে আর তো আল্লাহাক যাকে অনুমতি দেবেন আর যার জন্য কথা বলার অনুমতি দেবেন সওয়াবা আর সঠিক কথা বলি এমন নাই যে ক্ষমাযোগ্য নয় সাফাত যোগ্য নাই তার জন্য সুপারিশ করে ফেলবে সিড়ি অবস্থায় মারা গেছে তার জন্য সুপারিশ করে ফেলবে পুফুরের অবস্থায় মারা গেছে তার জন্য সুপারিশ করে এমন অপরাধ করেছে যে তার ক্ষমা হবে না আর তার জন্য সাফাত করে বসবে এইরকম কথা বলবেন এই জন্য ওয়াকালা সওয়াবা সঠিক কথা বলবে আর কেউ কেউ তফসির করেছেন যে ওয়াকা আলা সওয়াব সম্পর্কে বলা হয়েছে যাদেরকে রহমানা যাদেরকে আল্লাহ অনুমতি দিবেন কথা আর তারা সঠিক কথা বলেছিল পৃথিবীতে সঠিক কথা সবাব মানে হচ্ছে ল ইহিল্লাহ এর তাফসির হচ্ছে লাহ যারা লাইলাহিল্লাহকে বিশ্বাস করে আল্লাহ ছাড়া সত্য মাহবুদ্দিনে বিশ্বাস করেছিল আর তার স্বীকৃতি দিয়েছিল শাহাদাত দিয়েছিল এবং তার বাস্তবায়ন করেছিল ওরা অর্থাৎ কথা বলতে পারে কাফের আল্লাহর সাথে কথা বলতে পারবে না আল্লাহ আল্লাহাকের সাথে কথা বলতে পারবে না হক এবং আল্লাহ পাক বলে এটাই হচ্ছে সত্য দিন সত্য দিবস হামান হমান শাহ আত্মাইলা রিমা আবা সুতরাং যে চাইবে তার রবের দিকে আশ্রয় স্থল বানিয়ে দিই রবের দিকে ফিরে আসুক দাহ আর এখানে যেহেতু ওই আখেরাত পরকালের কথাই বলা হয়েছে সুতরাং সেই দিন কে বোঝানো হয়েছে তবে মৃত্যুর সময়ও বুঝতে পারবে যে আমার অবস্থা কঠিন সেই জন্য মতের সময় আল্লাপাকের আজাব দেখে নেওয়ার পরে এই অবস্থা হইতে শুরু হচ্ছে তার দুই হাত কি অগ্রিম পাঠিয়েছে অর্থাৎ কি কর্ম পাঠিয়েছে সেটা তার সামনে উপস্থিত করা হবে বিচার দিবস এজন্য বিচার দিবসের তাফসিরটাই বেশি সহি এখানে যে আল্লাহ পাক আজাবান করিবা বলেছেন মানে ক্যামতের দিন আর ক্যামতের দিন মানুষ পৃথিবীর যে তার কর্ম ছিল সেই কর্ম দেখবে ভালো কর্ম থাকলেও দেখবে আর যদি মন্দ কর্ম থাকে তাও দেখবে আর সেই দিন কাস্বীকারী অমান্যকারী আল্লাহ পরকালকে অমান্য করেছে অথবা এমন কাজ করেছে এমন ভ্রান্ত বিশ্বাস রেখেছে যার দ্বারা কুফরি করেছে কাফের বলবে সেই দিন আক্ষেপ করে এলাইতানি কন্তু তোরা বা হাই হায় দুর্ভোগ আমি যদি মাটি হয়ে যেতাম হায় যদি আমি মাটি হয়ে যেতাম অর্থাৎ মাটিতেই আমি থেকে যেতাম আমাকে না ওঠানো হয়তো অথবা কাররা বলছেন যে বিচার দিবসে আল্লাহ ফকরাব্বুল আলমিন যে পশু রয়েছে পশুদের মাঝেও প্রতিশোধ কায়েম করবেন নাই বিচারের জন্য সিং বিশিষ্ট পশু যদি বিনা সিংওয়ালা পশুকে আঘাত করে থাকে মেরে থাকে দুর্বলকে সবল পশু যদি মেরে থাকে তার আল্লাপাক কেসাস আর কেসাসের বাস্তবায়ন করবেন প্রতিশোধ গ্রহণ করবেন তারপরে জীব জন্তু সম্পর্কে আল্লাপ বলেন কুনি তোরাবা এখন তোমরা মাটি হয়ে যাও এই পশু জীব জন্তুকে মাটি হইতে দেখে কাফের বলবে যে হাই আমিও যদি আজকে মাটি হয়ে যেতাম এই গরু ছাগল কুকুর শ্রীগালের মতো তাহলে আমি শান্তি পেয়ে যেতাম জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যেতাম এখানে আমাদের তাফসীর সূরা আনাবর শেষ হলো সুবহান rabbika rabbil izati ma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি الله دربي ইয়া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 يا <تصفيق>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 इजी बृहस्पतिवार सन्धार साढ़े पांच ट्रचार सकाल छंग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 শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুবুল মারামের দার্সেহাদেশ শুধুমাত্র পিস টিভি বাংলায় কাল সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস বাংলায়